আবদুল্লাহ রাজিয়ালাহালুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর জামানায় কুকুর মসজিদের ভেতর দিয়ে আসা যাওয়া করত অথচ এজন্য তারা কোথাও পানি ছিটিয়ে দিতেন না